আল্লাহ আল্লা তালা তোমাদেরকে কষ্টে ফেলে দিতে চান না শরীয়তের মশলা মাসাইল দিয়ে একেবারে স্বাধীনতা খর্ব করে দিলেন তোমাদেরকে সারাদিন শরীয়তের হুকুম দিয়ে একেবারে কষ্ট দিচ্ছেন এরকম কি আল্লাহ তালা চান আসলে এই শরীরতের আমুল মধ্যে ফায়দা কার আমাদের ফায়দা তো আল্লাহ তালা বলেন তোমাদেরকে এগুলো শিখিয়ে দিচ্ছে পাক পবিত্রতার জন্য অজু গোসল ইত্যাদি কেন তিনি চান তোমাদেরকে পাক সাফ রাখতে পবিত্রতা অর্জন করিয়ে দিতে আর তাহা আলাইকুম আর আল্লাহ তালার নিয়ামত তোমাদের জন্য মোকাম্মল করে দিতে চান আল্লাহ নিয়ামত আমাদেরকে পরিপূর্ণ করে দিতে চান এই উম্মাকে যারা আল্লাহ তালার এই হুকুমকে মেনে চলে কোরআন মেনে চলে তাদেরকে আল্লাহ কত নিয়ামত দিয়ে ধন্য করেছেন সেই কথা আল্লাহ স্মরণ করে দিচ্ছেন না আল্লাহ কিন্তু আশা করা যায় এগুলো বুঝলে তোমরা আল্লাহ তালার প্রতি বিরক্ত হবে না বরঞ্চ কি হবে শুকর গুজার হয়ে যাবে রোজার নিয়ামত দিয়ে কত লম্বা রোজা রাখছি প্রতি বিরক্ত হয়ে গেছে নাকি পাঁচ বক্তে নামাজ পড়ে শীতের মধ্যে ঘুম থেকে উঠা লাগে বরঞ্চ আল্লাহ তালা প্রতি হয়ে গেছি প্রতি কৃতজ্ঞতায় আমাদের মনটা ভরে যায় যে আল্লাহ তালা আমাদেরকে তার গোলামি করার জন্য আমাদেরকে এই যে তৌফিক দিয়েছেন আল্লাহ তালা তৌফিক না দিলে কি সম্ভব হতো সবচেয়ে বড় নিয়ামত তিনি আমাদেরকে দিয়েছেন সেই কথা এই সাত নম্বর আয়াতে আল্লাহ বলছেন নিয়ামত তোমাদের প্রতি আরো কত কিছু আছে এগুলাকে মনে কর একটু স্মরণ করো আল্লাহ বহুবিধ নিয়ামত তোমাদের উপরে আছে অন্যতম নয়ামত হচ্ছে ওয়া মিসা কাহি ইম সামে তোমরা আল্লাহ তালা নিয়ামত স্মরণ করো এবং তোমাদের সঙ্গে আল্লাহ তালার কৃত চুক্তি ওয়াদা এইগুলো কেউ মনে করার মাধ্যমে তোমরা আল্লাহ তালার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছ যখন তোমরা বলেছিলে আমরা শুনতে পেলাম আমরা মেনে নিলাম একজন মোমেন যখন এইভাবে আমরা কোরআন হাদিস শুনি সাহাবাই কারাম যখন নবী করিম সাল কাছ থেকে ওই ওয়াহির কথা শুনেছেন শুনে ওনারা কি বলেছেন সামিয়ায় না ও আতোয়না আমরা শুনলাম আল্লাহর কথাগুলো আল্লাহ কথাগুলো আমরা এগুলোকে মেনে নিলাম এটাই হচ্ছে মোমনের একটা বড় ধরনের কোয়ালিটি যে দিনের কথা শুনার পরে সে সঙ্গে সঙ্গেই মেনে নেয় কোন হেডিটেশন করে না আপত্তি করে না প্রতিবাদ করে না দ্বিধাদ্বন্দ্বে ভোগে না তার মনে কষ্ট আসে না এ একটা কঠিন সিদ্ধান্ত কেন আল্লাহ তালা চাপিয়ে দিলেন বরঞ্চ সে একদম খাঁটি দিলে আল্লাহ তালার এই সিদ্ধান্ত কে গ্রহণ করে মেনে নেয় তো এই যে আমরা যে যখনই ইমান আনি আমাদের সঙ্গে আল্লাহ তালার চুক্তি হয়ে যা আল্লাহ তালার চুক্তি কয়েকটি পর্যায়ে হয় যেমন আমাদের এক পর্যায়ে চুক্তি হয়ে গেছে কোন জায়গায় আমরা যখন আলম আর ওয়াহে ছিলাম আল্লাহ তালা আদম আলাই সাল্লামকে সৃষ্টি করে যখন আমাদের রুখকে পয়দা করেছেন তখনই পয়দা করে ফেলেছেন রুহ সৃষ্টি করার পরে পরে আদম আলার হেফাজতে সংরক্ষিত ছিল আছে দুনিয়াতে আসার আগে তাই না তো এই রুহ গুলাকে আল্লাহ জমায়েত করেছেন জমায়েত করে কি বলেছিলেন আলাস্তু বেরবিক আমি কি তোমাদের রব নই আমি কি তোমাদের রব না ক বালা রু বলেছে অবশ্যই অবশ্যই আপনি আমাদের রব এই যে চুক্তি করেছি সেই চুক্তির কথা তো ভুলে গিয়েছি কিন্তু হাদিস এবং মাধ্যমে আল্লাহ নবীদের মাধ্যমে সমস্ত যুগে যুগে এই চুক্তির কথা স্মরণ করে দিয়েছেন এবং সেটা হচ্ছে কোন রব নেই আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই আল্লাহ ছাড়া ইলাহা ই এই কালিমা সকল নবীদেরকে দিয়ে ওই চুক্তিটাকে নবায়ন করা হয়েছে কাজেই যে যখন যে নবীর উন্মত হিসাবে নিজেকে স্বীকৃতি দেয় এই কালিমা পড়ে এই কালেমা পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তালার সঙ্গে কি হয়ে যায় চুক্তি হয়ে যায় আমার আল্লাহ যে সমস্ত ফরমান দেবেন আমি সবগুলোকে মেনে নেব যেটা করতে বলেছেন গর্ব যেটা করতে নিষেধ করেছেন গর্ব না এই চুক্তি করতে পারাটাও সৌভাগ্য ব্যাপার অনেকে এই চুক্তি আর করেনি যারা লাই লাই পড়েনি তারা এই চুক্তি করছে না তারা কিন্তু বড় নিয়ামত থেকে মিস করলো চুক্তি না করে আর যারা করেছি তারা অনেক বড় কাজ করেছি কিন্তু আমাদের দায়িত্ব হচ্ছে ওই চুক্তিটাকে ঠিক রাখা এই আল্লাহ তালা বারে বারে স্মরণ করিয়ে দিচ্ছেন যে আল্লাহর সঙ্গে কৃত ওয়াদা এটা নিয়ামত তোমরা এটা জানতে পেরেছ বুঝতে পেরেছ এলা ইহা পেয়েছো এটাকে বলে এখন তোমরা যখন বলেছ এই কথার মাধ্যমে আমি যা নাজিল করব যা হুকুম দেবে মেনে নেবা নেওয়া না এই প্রিন্সিপালের প্রিন্সিপাল আর অত্তাকুল্ল আল্লাহ তে ভয় করো আল্লাহ তে ভয় করো। এই আয় কতগুলো আয়াতে সবগুলোর মধ্যে কয়েকবার এসেছে অত্তাকুল্লহ অত্তাকুল্ল দেখবেন আপনি খেয়াল করে আল্লাহ তালাকে ভয় করার দরকার এই কথা বাকি আল্লাহ কত নসিহা করেছেন আল্লাহকে ভয় করার করো। কেন আমরা মাঝে কাজ করি গুনার দিকে চলে যাই ঝগড়া ফাসাদ করি মানুষকে কষ্ট দিই কবিরা গুণা করি কত ফাসাদ করি আল্লাহর ভয় থাকলে এগুলো করতে পারতাম এই আল্লাহ তালার ভয় মানুষের দিলে আল্লাহ তালা নিজে স্মরণ করিয়ে দিচ্ছেন তোমরা যে চুক্তি করেছ ঠিক রাখো কি না এটা খেয়াল করো আল্লাহ ভয় করে সাবধান এরপরে আল্লাহ তালা বলেন ইন আল্লাহ আলীদুর আল্লাহ তালা ভালো করেই জানেন অন্তর মধ্যে কি আছে এখন আমরা তো বলি যে হ্যাঁ আমরা আল্লাহ কথা মেনে চলি আমরা মমিন আমরা মুসলিম আমরা কেউই দুই নম্বর করি না কাউকে যদি বলা হয় আপনি তো কাজটা দুই নম্বর করলেন তো লোকেরা করে সবাই মনে করে আমি এক নম্বর সবার আমি খাটি তো আল্লাহ তালা বলে ক্লেম তো করো সবাই মমিন মুতাকি মুসলিম তুমি অনেক ভালো মানুষ যে খারাপ মানুষটা সেও নিজেকে প্রকাশ করতে চায় যে আমিও আসলে অনেক ভালো মানুষ খামাকা মানুষ আমার বিরুদ্ধে বদনামী করে আল্লা বলেন কে কি করো আমি জানি না এই দাবি করলে হবে নাকি তিনি ভালো করে জানেন অন্তর মধ্যে কি আছে কাজে আল্লাহকে ভয় কর খবরদার কোন কাজে কর্মে ইমানের মুখালিফাত হয়ে যায় ইমানের চুক্তির বিপরীত কাজ হয়ে যায় এমন কোন কাজ তোমরা করো না এরপরে আল্লাহ তালা বলছেন এখানে যদিও ইমাম ইমিন কাহি রহমতুল্লা বলছেন এখানে এবং লক্ষ্য করে বলা হয়েছে তিনি যখন কাউকে ইসলাম কবুল করাতেন ইসলামে দীক্ষিত করতেন কেউ কালিমা পড়ত ওনারা কিভাবে কালিমা পড়ত নবী করিম সাল্লাহ হাতে হাত রেখে বাইয়াত করতেন এবং তিনি মাঝে মধ্যে সাহাবাহ কালাম বলেছেন কেন ইহা রেখে আলাইনা আমরা নবীকার করেছি ইসলাম দাখিল হয়েছি যে ওনার কথা শুনবো উনি কাউকে দায়িত্বশীল নিয়োগ করলে কোন জায়গায় কাউকে আমির বানিয়ে দিলে আমরা তার কথা শুনবো এবং তার আনুগত্য করব যখন আমাদের আনুগত্য করতে ভালো লাগে তখন করব আনুগত্য করতে সুবিধা লাগছে না লোকটা বেশি না করব না আমরা তার আনুগত্য করে যাব এইভাবে করে ওনার সঙ্গে আমরা আনুগত্যের বায়া করেছি তো আল্লাহ তালা বলে সেগুলো আল্লাহ তালা জানেন তিনি কে রক্ষা করছে কে সেগুলোকে ঠিকমতো হক করছে আর কে করছে না সবগুলো খবরই আল্লাহ তারা রাখেন হাতে শাহবাহ রেখে ইসলাম কবুল করেছেন পরবর্তী পর্যায়ে তো এইভাবে ছাড়াও ইসলামে দাখিল হওয়া যায় এবং এখনো হচ্ছে এবং আমরা যারা ইসলামে এসেছে আমরা কার হাতে বায়াত গ্রহণ করেছি তো কেউ কেউ বলে যে বায়াত ছাড়া তো হবে না অমুক শেখের বায়াত করতে হবে অমুক তরিকার বায়াত করতে হবে এটাকে দলিল হিসাবে ব্যবহার করেন তো এই এই বাইয়াত আসলে নবী করিম সালাম যে সান ছিল সেই সান কথা আলাদা নবীর উপস্থিতিতে ওই বায় জরুরি কিন্তু ওনার অনুপস্থিতিতে যে কেউ কালিমাতুর শাহাদা পড়ে ফেলে সে ইসলামে দাখিল হয় নাকি হয় না কি আটকে থাকবে আরেকজনে হাত ধরে তাকে উঠাইতে হবে বায়াত করে ঢুকাইতে হবে না ইসলামে দাখিল হয়ে গেল মান করলাই দাখালার জন্য নবী করিম সালাম বলছেন ঠিক মতো আর হক হুকুক আদায় করে জানলাতে চলে যাবে কারো হাতে বায়াত জরুরি না ওনার হাতে এটা কবুল করার মর্যাদা সাহাবারা মিস করতে চান নাই এবং তিনি সুযোগ দিয়েছেন সেটা আলাদা এটার উপরে তেয়াস করে যে অন্যান্য বিভিন্ন বায়াত করা হয় এই বায়াতগুলো কি এত গুরুত্ব দেওয়া এই পজিশনে নিয়ে যাওয়া এটা টু মাছ ওকে তারপরে হল আ পরবর্তী আয় আল্লাহ বলছেন হল্লা দিনু কৌলা হেসুহাদা আবিল কেস্তাল আনু কৌ মিনাল আল্লাহ তা দিলু এ দিলু হুয়া করু তকুল্ল ইন্ তোমরা আল্লাহর জন্য সাক্ষী হিসাবে দাঁড়িয়ে যাও তোমরা থাকবে সবসময় ইনসাফ এর সাক্ষী ইনসাফ কায়ে করার জন্যে তোমরা সাক্ষ্যদাতা হবে তোমাদের হাতে দুনিয়াতে ইনসাফ কায়েম হবে কোন জায়গায় যদি কোন পক্ষের মধ্যে বাদ প্রতিবাদ হয় কোন কেস আসে তোমরা সবসময় কি করবে হকের পক্ষে সাক্ষী দেবে এবং তোমাদের হাতে যেন কোন বে ইনসাফ না হয়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 সালমা ডিজাইনার আবাহা হাউস ওয়ান এইট হোয়াইট চেপেল রোড লন্ডন ই ওয়ানকে ইনসাফ কা করা কোন জায়গায় বিচার আসনে বসে দরবারি হিসাবে কোন জায়গায় বসলে ইনসাফের বিপরীত কোন রায় দেওয়া অথবা সাক্ষ্য দিতে গিয়ে মিথ্যা দেওয়া যাতে করে একটা রায় আসে অন্যায় এইরকম করা কে আল্লাহ অনেক বড় ক্রাইম হিসাবে সাব্যস্ত করেছেন তোমরা আলা আল্লাহ তা কোন জাতির সঙ্গে কোন ব্যক্তির সঙ্গে কোন পরিবারের সঙ্গে যদি তোমার দুশ্মনী থাকে তাহলে তাদের দুশ্মনী করতে করতে তোমাদেরকে এমন খারাপ অবস্থা যেন না নিয়ে যায় যে বিচারে বসলে তুমি তোমার পক্ষের লোকদের পক্ষপাতিত্ব করো যার সঙ্গে দুশ্মানী তার বিরুদ্ধে রায় দেয় অথবা তার বিরুদ্ধে সাক্ষী দিয়ে ফেল এরকম হয়ে যায় কোনো কোনো সময় মানে করেন দুই পক্ষ নিয়ে দরবার হচ্ছে গ্রামের পঞ্চায়েতরা অনেক সময় কারো সঙ্গে তার খাতির আছে অথবা কেউ তার আত্মীয় রায় দেওয়ার সময় কি করে হাতির পক্ষে রাসায় খাতির আছে তার পক্ষে রায় দিয়ে দেয় আরেকজনের বিপক্ষে রায় দিয়ে দেয় ইনসাফের ভিত্তিতে পারে না এটা একটা সাংঘাতিক সাবধান করছেন খবরদার এ দেু হু আকরা বলি তাকুয়া তোমরা ইনসাফ কায়ে করা সেটা তাকুয়ার অনেক কাছাকাছি সেটার মাধ্যমে তাকুয়া আসবে তোমাদের জীবনে ইনসাফ কায়ে না করলে তোমরা তাকুয়া হারিয়ে ফেলবে এই ইনসাফ কাইম আমার যদি আমি যদি নিউট্রাল থাকি আমার কাছে কেস এসেছে দুইজনে কেউ আমার আত্মীয় না কেউ আমার পক্ষের লোক না কারোর সঙ্গে আমার অতিরিক্ত খাতির নেই তখন মনে হয় যেন আমি ইনসাফ কায়ে করতে পারবো। কিন্তু যদি একজনের সঙ্গে আমার খাতির থাকে একজনের সেখানে আমি যখন বিচারের অথবা আরেকজনের সঙ্গে আমার দুশ্মনী আছে এইখানে যদি আমি দরবারি হিসাবে বিচার করতে যাই তাহলে কি হয় যার সঙ্গে আছে তার বিরুদ্ধে রায় দেওয়ার সুযোগ গ্রহণ করে ফেলতে পারি আল্লাহ এখানে দুশন যে কোনো বিষয়ে যখন সিদ্ধান্ত এখন এটা কি মুসলমান অমুসলমান উভয়ের ক্ষেত্রে বিবেচনা করা যায় কিনা অবশ্যই এখন একজন মুসলিম আর আরেকজন অমুসলিম দুইজনের সম্পত্তি একটা নিয়ে দান দরবার করছে এখন আপনি চিন্তা করেন সেখানে গিয়ে আপনার মধ্যস্থতা করার সুযোগ এসেছে না আপনি যদি চিন্তা করেন আমার মুসলমান ভাইটাকে একটু আমি পাস করে দিই হেল্প করে দেই এবার অমুসলিম পাই ঠকাই দিই এটাকে আল্লাহ পছন্দ করবেন না ইনসাফ কায়ে কর তোমার দুশ্মন যদি মুসলিম না হয় তারপরে তোমাকে ইনসাফ কায়ে করতে হবে আর সাহাবাই কেরাম এভাবেই করেছেন এই উম্মতের সালফে সালহীন তাই করেছে। কখনই তারা এই নিজের আলী রাজ আনহুর সময়ে সব সম্ভবত সরাই আলকা আদি তিনি রাজিফা সরাই আলকা কোটে কোর্টে আলী আসছে আলী রাজা আনহুকে তিনি ডাকিয়েছেন এবং যিনি তার বিরুদ্ধে কেস করেছেন উভয় আসছেন কোটে। তিনি তো খলিফা সরাই আলকা আদি নিজ চেয়ার থেকে উঠে খুলি ফাকে বসতে দিয়েছেন না দুইজন আসলে আলী রা দিল্লা আনহু নির্দোষ ফায়সলা হয়ে গেল হয়ে যাওয়ার পরে তিনি এবার কেস শেষ এখন আলী রা আনহুকে তিনি উঠে দাঁড়ায় সালাম করলেন মোলাকাত করলেন বললেন সরি মাফ করবেন আমি দুজন এইভাবে এটাই হচ্ছে এই উন্মতের জন্য এক্সাম্পল কিন্তু আজকে আমাদের এই উন্মতের অবস্থা কি বলেন তো দেখি আলিল পৃথিবীর অমুসলমানদের কাছে যত ইনসাফ আছে তার অর্ধেক হয়ে গেছে মুসলিম সমাজ সবার আগে হয়ে বসে আর যারা বিচার জোগাড় করা জন্য উকিল মুক্তার হবে তারা ওই বিচারকে কেনার জন্য কোর্ট কাছারে কেনার জন্য রায় পক্ষে নেওয়ার জন্য কি করতে হবে সত্য না মিথ্যা মিথ্যা না সত্য কোন খবর নয় সে জন্যই যারা ইনসাফ কায়েম করে এইরকম সরকার যারা ইনসাফ কায়ে বিচারক এদেরকে আল্লাহ তালা এত সম্মান করবেন এত সম্মান করবেন কে আমাদের দিন আল্লাহ তালা ইনসাফ কায়েমকারী সরকারি কর্মকর্তা হোক সরকারের প্রধান হোক রাষ্ট্রপ্রধান হোক বিচারক হোক তাদেরকে আল্লাহ তালা আরো ডান পাশে নূরের মিম্বর বানিয়ে সেখানে বসতে দিবেন। এবং হাসরের ময়দানে যে সমস্ত লোকেরা এই যে গরমের মধ্যে সূর্য মাথার উপরে চলে আসবে এই কষ্টের সময় সাত ধরনের লোককে তার মধ্যে অথবা ন্যায় পরায়ণ শাসক আর মুসলমানদের শাসকগুলো বিচারকগুলো এই মর্যাদাকে হারিয়ে দুনিয়া কামাই করার জন্য পেইনসঅ কায়ে করতে পাগল হয়ে গেছে এ দিলু হু আকার তাকুয়া তোমরা ইনসাফ সেটা অনেক নিকটবর্তী কায়ে মাধ্যমে তুমি তাকুয়া অর্জন করে ফেলতে পারবে তাহলে এই আদল ইনসাফ কত বড় জিনিস শুধু বিচারক নয় শুধু রাষ্ট্র পরিচালকগণ নয় অন্যান্য জায়গায় পঞ্চায়েতগণ দরবারি কারবারিগণ পরিবারের মধ্যে পরিবারের কর্তা যিনি আছেন তারও কি করা উচিত ইনসাফ কায়েম করা উচিত শ্বশুর শাশুর কি করা উচিত ইনসাফ খুব আদর করে খুব পছন্দ করে আরেকটাকে কম পছন্দ করে কোনো দেখে না বাকি তার খালি দোষ দেখে কিছু করলেই খালি তার রং আবিষ্কার করে এরকম হয় কি না মধ্যে। পুত্র বধুদের মধ্যে ডালদের মধ্যে কন্যা মধ্যে ছেলেদের মধ্যে সব জায়গায় কি করতে হবে ইনসাফ কায়ে করতে হবে কোনটা না বলে আমাদের এলাকা। পক্ষপাতিত্ব করা এই ধরনের একটা মেন্টালিটি কাজ করে অনেক জায়গায় দেখা গেছে সহ্য করবেন না আল্লাহকে ভয় করো ইন আল্লাহ হাবির মা তোমরা কি করো সেগুলো আল্লাহ তালা সব খবর রাখেন খালি নামাজ পড়ো কিনা না খবর রাখেন তোমরা কোথায় বেইনসাফ করো আর কোথায় ইনসাফ করো সবগুলোর খবর আল্লাহ রাখেন এই আল্লাহকে ভয় করে তোমরা এই সমস্ত পারিবারিক ভাবে কিভাবে হয় তার একটা এক্সাম্পল একটা হাদিসে এসেছে সাহাবি নোমান রাজি আল্লাহ তালা আনহু বলেন না হালানি আবি নাহলান যে আমার নান হচ্ছেন সন্তান পিতা হচ্ছেন বাসির দুইজনে সাহাবি তো ন সন্তান ছোট আর বসির তার পিতা বড় সাহাবি তার ছেলে নোমান নকে নিয়ে গেছেন কাছে কেন কারণ হচ্ছে যে ওনার মা এই বসিরের স্ত্রী নোমানের মা ওনার নাম ছিল আমরা বিন তেরাওয়া আনহা তো হয়তো এই সাহাবীর একাধিক সন্তান ছিল বা কিংবা একাধিক বিবি ছিল কিন্তু এর মধ্যে এই ছেলেটা যে ওনার স্ত্রীও এই ছেলেকে বেশি মহাব্বত করেন স্ত্রী পুশ করছেন স্বামীকে যে এটা বেশি করে কিছু দিয়ে দেন আপনি মরে যাওয়ার আগে তো কে ঠিক আছে আমি তাকে একটা এরকম কোন কোনো আছে কৃত দাস অনেক দাম আছে ওইটা তাকে দিয়ে যাওয়ার জন্য ঠিকঠাক করে দিয়েছেন তাকে এটা দিয়ে দিলাম ওনার স্ত্রী আমরা আমার আব্বা আমাকে নিয়ে গেলেন আল্লাহ আল্লাহ সাদা কাতি আমাকে আমার পিতা দিতা দান করেছেন সেটা ওনার আল্লাহ নবীর কাছে গিয়ে চপর তিনি সবাইকে এরকম করে একটা একটা করে দিয়েছ গিফট সমান ভাবে কন্যা তা তো করিনি খালি একে স্পেশালি দিয়েছি তিনি বললেন আল্লাহকে ভয় করো আর সন্তানদের মধ্যে ইনসাফ কা আমি না অন্যায়ের সাক্ষী হব না জুলুমের সাক্ষী বানাইতে আস আমাকে তাহলে আমরা দেখি যে পারিবারিক ভাবিও আমরা অনেক সময় এরকম বে ইনসাফ করি আমাদের সমাজ এরকম আছে কিনা বলেন তো আছে যথেষ্ট আছে এক পুত্র অবধিকে এত আদর করে বাকিটাকে একেবারেই ঘৃণা করে এক ছেলেকে আদর করে বাকিগুলো এক মেয়েকে আদর করে বাকিগুলো দেখতে পারে না এরকম অনেক করে একটার এত আদর করে বাকিগুলোর ছেলে মেয়ের খবরই নেয় না এরকম আমি দেখেছি হার্লাহ আশেপাশে পাড়ি বসে মধ্যে অনেক দেখেছি আত্মীয় স্বজন মধ্যে কয়েক ছেলে পেলে আসে কিন্তু একটার ছেলেকে বাবা এত পছন্দ করে আর কোন আচরণ এগুলো ফিল করে বাকিরা আল্লাহ আমাদেরকে মাফ করুন কোন কোন সময় এমন হয় যে কোন সন্তানের প্রতি মা বাবার একটু দুর্বলতা সৃষ্টি হয়ে যায় এটা হিউম্যান নেচার দেখেন আমি যতই বলি যে একদম সমানভাবে ভাবে আদর করবো কাউকে একটু বেশি করব না দাঁড়িয়ে পাল্লা দিয়ে এত মেপে মেপে করা যাবে সম্ভব না হতে পারে কিন্তু আমি যদি জেনে বুঝে কাউকে না ঠকাই এবং ওপেনলি একজনকে খুব বেশি মহব্বত থাকে এক্সারসাইজ না করি মনে দিনের ভিতরে একটু মহব্বত একজনের জন্য বেশি একজনের জন্য একটু কম কিন্তু প্রকাশ না করি যে তারা দেখতে পারি না তারে খুব পছন্দ করি এইরকম যেন অবভিয়াস না হয়ে যায় সে কথাই নবী করিম সাল্লাহামের কাছ থেকে আমরা শিখি কিভাবে তিনি যখন ওনার বিবিধের ব্যাপারে তার সব বিবিধের প্রতি তিনি সবসময় ইনসাফ কায়ন করেছেন কিন্তু মায় সারা দেওয়াল আলহার বিভিন্ন যোগ্যতার কারণে তীক্ষ্ণ বুদ্ধি জ্ঞান চর্চা সবকিছু মিলে তিনি ছিলেন সব দিক থেকে মানে তুলুনাহীন তাই না তো এই জন্য ওনার প্রতি ওনার একটি বেশি স্পেশাল মহাপত ছিল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 এছাড়াও ওয়েস্ট কোর্ট সব রকমের ইসলামী বই মদিনাডেটস রিচার্জেবল টর্চ লাইট আতর ও পারফিউম সহ অন্যান্য পণ্য সামগ্রীতেও রয়েছে বিগ ডিসকাউন্সেল সালমা ডিজাইনার আবায়া হাউস ওয়ান ওয়ান এইট হোয়াইট চ্যাপেল রোড লন্ডন ই ওয়ান তিনি এটা নিয়ে একটি চিন্তা ছিলেন আমি তো কোন বে করি না কোনো কিছু বন্টন করতে কিন্তু দিলের মধ্যে তার জন্য একটি বেশি মহবত আল্লাহ তালা আমাকে ধরে গেলেন কিনা এই জন্য তিনি আল্লাহর কাছে দরখাস্ত করলেন আল্লাহ আমার যেটা ক্ষমতা আছে ইনসাফ কায়ে করার সেটা তো আমি ইনসাফ কায়ে করার ক্ষেত্রে আল্লাহ আপনি সাক্ষী আমি কোন ত্রুটি করি না আমার বিবিদেরকে সমানভাবে ভাগ করে দিচ্ছি কিন্তু যেটার মালিক আমি না সেটার মধ্যে যদি কিছু কম হয় আল্লাহ এটার জন্য আপনি আমাকে পাকড়াও করবেন না তার মানে কি কোনটার মালিক উনি না অন্তরের মালিক অন্তরের মালিক কে আল্লাহ তালা আমার অন্তরের মালিক কি আমি তার দলিল কি হাদিস এসেছে যে কলুবা মানুষের দিলগুলো কার দুই আঙ্গুলে ধরা আল্লাহ আঙ্গুল দিয়ে ধরা যখন যেদিকে চান ঘুরান এই আমরা দোয়া করতে হয় আল্লাহ মাইয়া মোকাল্লিবান অন্তরকে ধরে রাখেন এবং ঘোরান আপনি আমার অন্তরকে দিনের মধ্যে সাবিত করে রাখেন তাহলে এই অন্তরের মালিক আল্লাহ অন্তরের মধ্যে যদি কারোর প্রতি একটি স্নেহ মায়া বেশি হয়ে যায় কিন্তু আপনি ভাব ভঙ্গিমায় আচার ব্যবহারে দান কোন দিক থেকে আপনি বেহিনিস করেন না তাহলে অন্তরে একটু মায়া থাকলে এই জন্য আল্লাহ তালা আপনাকে দায়ী করবেন না কিন্তু যদি কোনো কিছু প্রকাশ করে ফেলেন আপনি অন্যদেরকে অফেন্ড করে ফেলেন কষ্ট দিয়ে ফেলেন একজনকে একেবারে খুব বেশি মহাব্বত প্রকাশ করা শুরু করে দেন এটা ইনসাফের খেলাফ এরপরে আল্লাহ তালা আমাদেরকে আয়ত আবার বললেন অত্যা করল আল্লাহকে ভয় কর দেখছেন একটু আগের আয়তে বলেছেন অত্যা করলে এখন আবার বলছেন কারণ কি আল্লাহকে ভয় না করলে মানুষ এগুলো করে আর আল্লাহকে ভয় করলে এগুলো করতে পারে আল্লাহকে ভয় করলে মানে বেঙ্গা আমি আল্লাহর কাছে আটক হয়ে যাবে ই আল্লাহ আমি বেঙ্গলে আল্লাহ আমাকে পাকড়াও করে ফেলবেন তোমরা যা কিছু করো সেগুলো আল্লাহ তালা খবর রাখেন হ্যাঁ ফেরাত আল্লাহ ওয়াদা করেছেন ওই লোকদের গুলোকে যারা ইমান এনেছে এবং করে যাচ্ছে তাদেরকে আল্লাহ তালা ওয়াদা করেছেন কি ওয়াদা করেছেন লাহম মাঘ তাদের জন্য মাঘ ফেরাত এবং বিশাল পুরস্কার মাঘ ফেরাত অর্থ কি আমরা বলি আল্লাহ তালা মাঘ দান করুন মাঘ ফোরাত মানে ক্ষমা আল্লাহ গাফুর ক্ষমা করে দেয়া মাফ করে দেওয়া আমাদের আল্লাহ পক্ষ থেকে পাওয়ার না নাই কেন আমাদের অনেক কেনা করেছি কত গুণা করেছি সব গুণার জন্য যদি আল্লাহ শাস্তি দেন আর মাফ না করে দেন আমাদের উপায় আছে তাহলে আমাদের অনেক মাঘ দরকার তো আল্লাহ তালা বলেন যে তোমরা যে মাঘ ফুরাত পেতে চাও তাহলে এই সমস্যা বে ইনসাফি কাজ করো একটু আগে যেগুলো বলেছি এগুলো না করলে তাকুয়া সৃষ্টি হলে তোমাদের জন্য মাঘরাতের ওয়াদা আছে আর অনেক বড় বিশাল পুরস্কার আছে। যে সমস্যা মমিন বান্দা বান্দিরা আল্লাহ তাল কাছে মাগফরাত চায় মাফ চায় বড় পুরস্কার চায় জান্নাত চায় তারা কি বে ইনসাফ করতে পারে বে হতে পারে তাদেরকে ইনসাফ কায়ে করতে হবে ইনসাফের পক্ষে থাকতে হবে আর যারা কুফরি করে আর আমার আয়াতকে কে মানতে অস্বীকার করে এরা হচ্ছে জাহান নামের সাথী জাহান নামের অধিবাসী তাহলে বোঝা গেল ইমানদার লোকেরা বে ইনসাফ কাের বিপরীত কাফের তাদের আল্লাহ তালার প্রতি কোনো বিশ্বাস নাই আল্লাহ তালার কাছে কোন খবর নেই এই জন্য তারা এইগুলাকে করে না বিশ্বাস করে না তারা জাহান নামে সাথী হয়ে যাবে কিন্তু যারা মমিন তাদেরকে জাহান্নামীদের মতো কাজ করলে হবে না তাদের নিজস্ব আল্লাহর সঙ্গে এটা আল্লাহর সঙ্গে সম্পর্কে বিষয়ে আল্লাহ ভয় করা হুকুম কে বিনা সামিনা ও সব আল্লাহ সঙ্গে আর যখন ইনসাফ আসে তখন কার সঙ্গে সম্পর্ক বান্দার সাথে সম্পর্ক বান্দার সঙ্গে লেনদেন এগুলোর ক্ষেত্রেও তারা কি করে তারা ঠিক মতো তাহলে আমাদের দুটো সম্পর্ক আছে একটা আল্লাহ তাল্লা সম্পর্কের সাথে সম্পর্ক আল্লাহর ইবাদত করা আল্লাহর হুকুম মানা আর মানুষের সঙ্গে আমাদের লেনদেন সম্পর্ক সেখানে অনেক বিষয় আছে হকুকুল ল হকুকুল এবারটাকে আমাদের ঠিক রাখতে হবে প্রকৃত ইমানদাররা এর হের ফের করতে পারে না যারা এগুলোর মধ্যে হের ফের করে বোঝা গেল আসলে তারা সত্যিকের ইমানদার কিনা এখানে প্রশ্ন এসে যায় আর কোনো কারণে যদি কুখরের দিকে চলে যায় তাহলে তো তারা জাহান্নামি হয়ে যাবে কাজেই সেই রাস্তা থেকে সাবধান করার জন্য আল্লাহ ব্যবধান এবং তাদের পক্ষ থেকে চ্যালেঞ্জ এগুলো যুগে যুগে এসেছে এবং আসবে সব নবীদের সঙ্গে কাফেরদের টক্কর হয়েছে কি নাগা হয়নি টক্কর হয়েছে সেই অবস্থা পৃথিবীতে যুগে যুগে থাকবে এ বিষয়ে আল্লাহ তালা নবী করিম সাল্লা যখন দুনিয়াতে দিনের কাজ করতে আসলেন মক্কার কাফেরা যেভাবে থেকে বহিষ্কার করে দিল দিল্কা থেকে বহিষ্কার করে দিল মোদিনা হিজরত করে চলে গেলেন মোদিনা গিয়ে আবার সেখানে ইহিদদের সঙ্গে চুক্তি হয়ে গেলে সেখানে চুক্তি ভঙ্গ করে তাদের দুশ্মনী ওদিকে আবার তবুকে রোমান সম্রাট আক্রমণ করার জন্য বাহিনী নিয়ে আসছে ঠিক কাজেই কত রকমের সংঘর্ষ যেভাবে ছোট্ট জায়গা থেকে ইসলামের সূত্রপাত হয় সারা দুনিয়ার শক্তির সঙ্গে মোকাবেলা করে ইসলাম টিকে থাকার কথা ছিল না বরেন দেখি নবী করিম ইসালাম কি শক্তি ছিল এবং সাহাবাহিক রামের কতটুকু শক্তি ছিল মক্কা ওয়ালাদের সঙ্গে মোকাবেলা করে মুদিনা ওয়ালাদের টিকার মতো কিছু বদর খন্দ খেতে যেভাবে তারা প্রস্তুতি নিয়ে এসেছে এক বদরে শেষ হয়ে যাওয়ার কথা ও হতেও শেষ হয়ে যাওয়ার কথা থাকার কথা না খন্দাকে তো আরো থাকার কথা না কিন্তু আল্লাহ তালা টিকিয়ে রেখেছেন মদিনা রিহুদেরা কি দুষ্কনি করেছে ওনাকে হত্যা করার জন্য কয়েকবার বিষ খাওয়াই বিষ খায়ে মানুষ বাঁচে না আর আল্লাহ তালা বাঁচিয়ে রেখেছেন কিনা আরেকবার দাওয়া দিয়ে নিয়ে এক বাসায় এমন জায়গায় ছাদের উপরে বিশাল পাথর নিয়ে উঠায় রাখছে উনি বসবেন ওনার মাথার মধ্যে এমনে করে ঢেলে দিবে উনি মাথা গুঁড়ো হয়ে যাবে আল্লাহ করে আলাইকুম হে ইমানদার গণ তোমরা আল্লাহ নিয়ামত কে স্মরণ করো ইঘামুম কিছু লোক যখন তোমাদের দিকে হাত বাড়ালো। তোমাদেরকে শেষ করে দিতে নিঃশ্বাস করে দিতে তোমাদের নবীকে হত্যা করতে তোমাদেরকে নিঃশ্বাস করতে কুম তাদের হাতকে আল্লাহ গুটিয়ে দিয়েছেন তাদের হাতের অসচ্ছন্ত্র কার্যকরী হতে পারেনি কাজেই আল্লাহ তালা যুগে যুগে যেভাবে তোমাদেরকে সাহায্য করেছেন আহ বিশেষ করে মদিনার নবী করিম সালামের এই যে লড়াই হয়েছে কাশমকাশ হয়েছে হয়েছে বারে তারা ষড়যন্ত্র করেছে সেগুলোকে আল্লাহ মোকাবিলা করেছেন তোমরা আল্লাহ বলেছেন এবং আরব দেশের সমস্ত শক্তিগুলো ঐক্যবদ্ধ হয়ে খন্দের যুদ্ধে আহাবের যুদ্ধে আসছিল মোদিনা চতুর্দিকে ঘেরাও করে একামন করবে আর মুসলমানরা চিন্তা করে দেখলেন এত বড় শক্তি আসছে তাদের সামনে মোকাবিলা করে টিকে থাকার মতো প্রদূষণ নাই এই জন্য নিজেদের আত্মরক্ষা করার জন্য চতুর্দিকে খালের মতো পরীক্ষা খনন করেছেন তাতে তারা ক্রস করে আসতে না পারে গভীর খাল ঘুরে ফেলছিলেন এখন এভাবে যদি দুই চার বছর যাইত তাহলে মোদিনা খাবার তো শাসিয়ে যেত আর ওদের সাপ্লাই তো ঠিকই আসবে আপাতত ওনারা খাল খুলে বাঁচলেও দুই চার পাঁচ বছর পরে কি হবে মোদিনা তো দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এই অবস্থাত শেষই যাওয়ার কথা আল্লাহ আর তা কি করলেন কয়েকদিন এভাবে পরীক্ষায় ফেলে দিয়ে মুসলমানরা পরীক্ষা পাশ করলেন এরপরে আল্লাহ রাবুল্লাহ আলমিন কি করলেন যুদ্ধ যাতে না হয় বাতাস পাঠিয়ে দিলেন তুফান কি তুফান সাইক্লোন এমন সাইক্লোন আসলো যে তাদের ক্যাম্প্যাম টাবু টাবু খাবার হান্ডি গেল। আর এমন শীত এমন ঠান্ডা গায়ের কাপড় চোপড় রাখাত না খেতাক সব কোন দিকে চলে গেছে এখন দেখে মরণ ছাড়া গতি নাই ল্যাজ গুটাইয়া মক্কার দিকে দৌড় দিছে সব নবী করিম সাল্লা সালাম রাতের অন্ধকারে শেষ রাতে খবর পাঠালেন দুই সাহাবিকে খবর নিয়ে আসো তালাই মোহমেনের পক্ষ থেকে লড়াই করে সাফ করে দিছেন মহমেন্দ্র লড়াই করা লাগে নাই আল্লাহ নিজেই দফা রফা করে দিছে এই যে আল্লাহ তালা বলছেন যেগুলো যখন কিছু লোক এসেছিল দল এসেছিল বারে বারে তোমাদেরকে তোমাদের প্রতি হাত বাড়িয়েছে তোমাদেরকে শেষ করে দিতে আই দিয়াহুম আনকুম আল্লাহ তাল তাদের হাতকে তোমাদের কাছ থেকে ছড়িয়ে নিয়ে গেছেন অত্তাকুল্লহ আল্লাহকে এই জন্য ভয় করতে থাকো আল্লাহকে ভয় করে চলো আবার অত্তাকুল্লহ হাসে এই কয়েকটি আয়াতে বারে এসেছে আল্লাহকে ভয় করো আর বিপদ আপদ মুসিবত দুশ্মনী কওমের দুশ্মনী যখন বেশি বেড়ে যায় আল্লাহকে তখন বেশি করে ভয় করা লাগে যখন ইসলামের বিরুদ্ধে দুশ্মনী বেশি হয় তখন কি করতে হয় আল্লাহকে ভয় করতে হয় আল্লাহর দিকে বেশি করে রুজু হতে হয় সারাদিন চিন্তা করা খালি মিডিয়া কি খালি চিন্তা করা খান দিয়ে একটা ইসলামকে কমাই দিলে তারা থামে কিনা চিন্তা করলে এই সময় কি না এরকম আল্লাহ মিনুন আর আল্লাহর উপরেই প্রকৃত মোমিন্দা ভরসা করুক আল্লাহ তাল্লার উপরেই প্রকৃত মোমিন্দা তাবাক্কল করুক তো কাজেই আর কোনো কিছু মমিনকে রক্ষা করবে না মুসলিম কৌমকে রক্ষা করবে না আল্লাহ তালার ভয় করা আল্লাহ তাওয়াক্কল করা এগুলোকে এখানে পরিষ্কার বলা হয়েছে চ্যালেঞ্জের মোকাবেলায় যখন দুর্দিন চলে আসে যখন অন্য কমের দুঃশনী বেশি হয়ে যায় তখন আল্লাহ তালার প্রতি তাওয়াকল কে আরো বাড়িয়ে দিতে হয় আল্লাহকে বেশি করে ভয় করতে হয় আল্লাহর কাছে বেশি করে আসতে কান্নাকানি করতে হয় দরখাস্ত দিতে হয় এবং আল্লাহ দিকে রুজু হতে হয় এই লেসন আমরা এখানে পাচ্ছি